আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহী ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াদিল্লাহু ফালা মুযিল্লাহু ওয়া মান ইউযলিলহু ফালা ولا زد له ولا ند له ولا حد له ولا عدل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله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 রহমানক ফিলজন্য ফিল জন্নাসমান ফিলজন্য ফিলজন্নাফিল জন্ ফিলজন্য আব্দর রহমান ফিলজন্নাসা দুজন্যিল জন্না আবু উবাই ফিলজন্যলা সাইনা মোহাম্মদ স্যদিনা মোহাম্মদ কমা সল্ল স্যনা ইব রাহিমা আলি সদিনা ইবর মজি আারিক স্যিনা মোহাম্মদ আলি স্যদিনা মোহাম্মদ কমা বারুক তালা স্যদিনা ইব রাহিমা আলি সদিনা ইবরিম ইন্ হামিদান্লামলা রব্বি জলমা রো শ্রও সৌদ্রি ওয়ে ছি অম্রি লোকদম কৌলি রব্বি হস্তো অবু দরবারে লক্ষ গুডি শুক্রা দেয় গুষ্ঠি যিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের একটি আয়াত এবং ত্রিমিদি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ গত সপ্তাহে যারা ছিলেন আপনারা অবশ্য জানেন আমি সর্বশ্রেষ্ঠ ওতের সর্বশ্রেষ্ঠ তাবকা হজরত সাহাবেকরাম রিজওয়ান মর্যাদা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম আসলে এমন একটি আলোচনা সাহাবেকরামের আলোচনা এমন একটি আলোচনা জীবন যদি কোনো মানুষ ওদের পক্ষে আলোচনা করে আলোচনা শেষ করতে পারবে না তারপরেও सामान्य टुकु धारणा देर लक्ष्य हम गत सप्ताह किसम यह सप्ताह बल यी प्रतिश्रुति सम्मुख हमें दिए सहबी का एक बचन सहबा बहु बचन सहबी का बोल जे लोक आल्ला मुबी के इमान अवस्थाए देखे এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকেই বলবে সাহাবি আরো এক ব্যাখ্যা এভাবেও দেওয়া যায় যাকে আল্লাহর নবী ইমান অবস্থায় দেখেছেন অথবা ওই লোকটি দেখে নাই কিন্তু তার ইমান ছিল নবী তাকে দেখেছে এই ব্যাখ্যাটা এভাবে কেন করতে হয়েছে হজরত আব্দুল্লেব মাততুম রাজিয়াল্লাহ তালাম উনি আল্লাহর নবীর সাহাব ছিলেন অন্ধ ছিলেন জীবন একবারের জন্য আল্লাহর নবীর চেরা সুরত কেমন দেখেন নাই অথচ তিনি সাহাবি আল্লাহ নবীকে না দেখে সাহাবি কিভাবে হয় যদিও আল্লাহর নবী তিনেকে দেখেন নাই আরে যদিও তিনি আল্লাহর নবীকে দেখেন নাই কিন্তু আল্লাহর নবী তো তিনাকে তার ইম্যান অবস্থায় দেখেছে জন্য এই সংঘাত্মিক বিবচনায় আব্দুল্লেকাতুন রাজি তালা আনহুকেও সাহাবি বলা যায় বলেছিলাম আমরা সাহাবায়করাম হুজুরফাক সাল্লাহসাল্লামের ছাত্র বেলা ও ডাইরেক্ট সরাসরি তারা আল্লাহর নবী থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন শিক্ষা নিয়েছিলেন আর আল্লাহ নবীকে যারা দেখেন নাই তাবি থেকে নিয়ে ক্যাম্প পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত কোরআন এবং হাদিসের দ্বারকবাহক যারা ওরা ওরাও আল্লাহর নবীর ছাত্র তবে ডাইরেক্ট না ইনডাইরেক্ট বিল ওয়টা ইনডাইরেক্ট নবীর ছাত্র কিভাবে আমি আমার উস্তাদের ছাত্র আমার উস্তাদ তিনার উস্তাদের ছাত্র তিনার উস্তাদ তিনার উস্তাদের এভাবে যেতে যেতে আল্লাহর নবী পর্যন্ত গিয়ে পৌঁছে তাহলে কোরআনের দ্বারকবাহক যারা ওরাও নবীর ছাত্র তবে इनडाइरेक्ट सुनतल जमादा प्रत्येक सहबी मेरिया हक तथा सत्यर मापका नबीजी तर बेपारे कलर सल्लाईमार प्रत्येक नक्षत्र न्याय তাদাই তুম ওদের মধ্যে যাদেরই তোমরা অনুসরণ করো তাদাই তুম তোমরা সঠিক পদের সন্ধান পেয়ে যাবে যে সাহাবি হোক না কেন ওদিন আদনা থেকে আদনা সাহাবি আদনা সাহাবি কে ওদিন বলেছিলাম তো ইসবানি দামাদ বারগাদেখেছেন তা পেলে হামজা হজরত ওয়াসির সালাম ইনাকে বলা হয় আদনা সাহাবি তো প্রত্যেকটা সাহাবি অনুসরণীয় আমাদের জন্য আপনি যাকেই অনুসরণ করেন যার জীবনী আমলাখ লাখ ফলো করে আপনি চলবেন নবী বলেছেন আপনি হেদায়তের পথ পেয়ে যাবেন তো আমার ভাইরা যেহেতু এরা মেয়ার হক সত্যের মাপকাঠি এই জন্য সাহাবায়ক পিছনে কোন কুমন্তব্য করা ওদের সমালোচনা করা এটা অন্যদের জন্য হারাম করে দিয়েছে। ছেন আল্লাহ আল্লাহ ইত তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে লাগি হুম গরজাম্মিম ও আমার উম আমার মৃত্যুর করে। তোমরা আমার কোন সাহাবিকে সমালোচনার লক্ষ্যবস্তু বস্তু না কেন আহাব্বাহুম সাবি হুব্বি আহাবাহুমানুম কারণ যে আমার সাহাবিকে ভালোবাসবে এই জন্য সে আমার সাহাবিকে ভালোবাসবে যেহেতু সে আমি নবীকে সে ভালোবাসে আমি নবীর সাথে তার ভালোবাসা আছে আর যে আমার সাহাবির সাথে শত্রুতে আমি রাখবে এর জন্য শত্রুতে আমি রাখবে যে আমার নবীর সাথে তার শত্রু আমি আছে সুতরাং সাহবাইক রামের প্রশংসা নবীর প্রশংসা আর সাহাবাইক রামের সমালোচনা নবীর সমালোচনা গত সপ্তাহে বলেছিলাম ভাত বসেছেন এক জায়গায় তরকারির বদনাম করলেন আরক জায়গায় তরকারির প্রশংসা করলেন যে মাশাল্লা এত স্বাদ ঝোল দিয়েও ভাত খাওয়া যায় তরকারি বদনাম করলেন এমন কটা মুখে দেওয়ার মতো না ডাউলে হাটু পরিমাণ ফানে হাটু ফানে এক জায়গায় তরকারির তারিফ করলেন আরেক জায়গায় তরকারির বদনাম করলেন যদিও প্রত্যক্ষ ভাবে তরকারির তারিফ তরকারির বদনাম কিন্তু ফরোক্ষ ভাবে এই তরকারি যিনি পাঁচ করেছেন তথা তব্বাস এটা বাবুশির তারিফ আর বাবুশ্রীর বদনাম তরকারির তারিফ করা বাবুসির তারিফের নামান্তর তরকারির বদনাম করা বাবুশির বদনাম করা নামান্তর। নামান্তরিক আল্লাহ রসুলের সাহাবি রসুলের হাতে গড়া জমাৎ এদের তারিপ করা মানে রসুলের তারিফ করা আর এদের বদনাম করা মানে ডাইরেক্ট সরাসরি আরে ইনডাইরেক্ট বেলাওয়া সেটা সাহাবামের বদনাম করা আরে নবীর বদনাম করা এর জন্য আমার ভাইরা সাবায়ক সত্যের মাফ আমাদের জন্য প্রত্যেকটা সাহাবা আমাদের সাহাবি আমাদের জন্য অনুসরণীয় অনেকে বলে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত সাহাবিদের অগ্নি পরীক্ষা নিয়েছেন আমরা ওদের সমালোচনা করি না গত সপ্তাহে আমি বলেছিলাম সাহাবাই গ্রামের অগ্নি পরীক্ষা আল্লাহা কিভাবে আমাদের দেশে পরীক্ষা হয় হল রুমে দারওয়ান দপ্তরি ফানি নিয়ে দৌড়াদৌড়ি হাই বেঞ্চ লং এবং বিভিন্ন দিক সুবিধা এবং অসুবিধার দিক করে কর্তৃপক্ষ হল সাজা কিন্তু সাহাবায় কলাম আল্লাহা ওদের পরীক্ষা নিয়েছেন হলরুম কোথায় ছিল উত্তপ্ত প্রচন্ড মরুভূমি উত্তপ্ত বালুকা রাশি যেখানে খালি ভাই হাঁটতে গেলে পায় তুষা ওই মরুভূমিতে কয়লা বিছিয়ে হজরতে সাহাবাইক্রামকে উপরে শোয়াইয়া বিশাল পাতর চাপা দিয়েছে বুকির উপরে আগুনের তেজে সাহাবাইগ রামের মাংস কষে পড়ে সর্বি বেরিয়ে আগুন পর্যন্ত নেবে গেছে শুধু তাই সাহাবাইক গ্রামের গলায় রশি বেঁধে বাবুল কাটাই টেনেছে বাবুল কাটা সাহাবাইগর কি উত্তর দিয়েছেন আহাত আহাত আহাত এক আল্লাহকে তারা এত বিপদে পড়েও কি তারা ভুলে নাই সাহাবাই গ্রাম অগ্নি পরীক্ষা করেছেন পরীক্ষা করে ফলাফল কি উলাইকা হুমুল আল্লাহাক পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করেছেন যে আমার নবীর প্রত্যেকটা সাহাবি কামিয়া প্রত্যেকটি সাহাবি সফল এটা হচ্ছে রেজাল্ট পরীক্ষার ফলাফল তো অনেকে বলে আল্লাহ যাদের অগ্নি পরীক্ষা নিয়েছেন আমরা ওদের সমালোচনা করি না আমরা অন্যদের অন্য সাহাবাই সমালোচনা করি আমি আপনাদেরকে বলবো কোরআনের এমন একটি আয়াত আমি আপনাদেরকে শোনাব ওই কোরআনের আয়াতে আল্লাহ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক সাহাবিকে একত্রিত করে আল্লাহ ঘোষণা দিলেন কি এখানে আল্লাপাক একদম সাহাবিকেও বাদ দেন নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলকে একত্রিত করে এর দ্বারা উদ্দেশ্য মক্কা বিজয়ের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এর দ্বারা উদ্দেশ্য যারা মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সকল সাহাবিকে একত্রিত করে সকলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাজি আল্লাহ রান ও সমস্ত সাহাবিও আমাদের আমার উপর রাজি আর আমি আল্লাহ তাদের উপর রাজি তারাও আমার উপর রাজি আমি আল্লাহ তাদের উপর এখানে কি আল্লাহ পাক একজন সাহাবিকে পাক দিয়েছেন যাদেরকে অগ্নি পরীক্ষা করেছেন ওদেরকে এবং যাদেরকে অগ্নি পরীক্ষা করে নাই ওরাও একত্রিত করে আল্লাহ রেজাতের ঘোষণা দিলেন যে আমি রাজি হয়ে গেলাম আল্লাহ যেখানে সাহাবাইক্রামের উপর রাজির ঘোষণা দিল আর আমি কদমালি যদি ইতিহাস পড়ে সাহাবাইকরামের সমালোচনা করি এতে কি সাহাবাইক্রামের ক্ষতি হবে নাকি আমার ক্ষতি হবে সাহাবাইক্রামের বিন্দু মাত্র কোন ক্ষতি হবে না ভাইও আমরা আবার এ কথাও বলি না যে সাহাব একরাম মাসুম এ কথাও আমরা বলি না ধরংশ আলে শূন্যতল জমাতে রাখি দেয় আম্বিয়ায়াম মাসুম নিষ্প ওদের কোনো গুণাই হয় নাই আল্লাপ নিজ কুদরতি হস্তে ওদেরকে গুণা থেকে হেফাজত করেছেন এরা হচ্ছে মাসুম আর সাহাবাত সাহাবায়েরাম মাসুম নয় মাকপুর ক্ষমাপ্রাপ্ত মানুষ হিসেবে এদের সায় সামান্য ভুল হতেও পারে মানুষ কি বুলির উঠবে না মানুষ তো আর ফেরিস্তা না ফেরিস্তা বুলির উঠবে গুণা কেমনে করে এটা ফেরিস্তারা জানেই না চুরি কেমনে করে ডাকি কেমনে করে মিথ্যা কেমনে বলে এটা ফেরেস্তারা জানেই না তো মানুষ সাহাবিকরা মানুষ ছিল মানুষ হিসেবে গুণা হওয়াটা একবারেই স্বাভাবিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন গুনার ময়লা নিয়ে একজন সাহাবিকেও কি করেন নাই মৃত্যু দেন নাই বরংশ দুনিয়াতে রাখা অবস্থায় প্রত্যেক সাহাবিকে আল্লাপাক ক্ষমা করে দিয়েছেন গুনা থেকে নিষ্প বানিয়ে ওদেরকে কবর নিয়েছেন এই হিসাবে সাহাব একরাম মগপুর মানে ক্ষমাপাত্ত আল্লাপ ওদেরকে ক্ষমা করে দিয়েছেন এটা হচ্ছে মাকপুর ক্ষমাপাত্ত আমার ভাইরা সাহাবাইকরাম গুণা করেছে ঠিক তবে সাহাবা ইকরামের গুণা এটা আমাদের গুনার মতো নয় ডিফারেন্স আছে আপনারা সকলে জানেন একটি ঘটনা প্রায় আপনার শুনে থাকেন হজরত মাঝে আসলামী রাহু তাল একজন বিখ্যাত সাহাবি ছিলেন মাঝে আসলামী রজিয়াল্লাহ তালান দিনা করেছেন বেবিচারে দে করেছেন নবীর দরবারে এসে ধরনা দিলেন ইয়া রসুল্লাহ আমাকে গুনার ময়লা থেকে পবিত্র করুন ভাইও জিনা করেছে সাহাবি জিনাহের মতো তো মারাত্মকতম চারিত্ত্রিক পদস্ফলন দুনিয়ার ভিতর আর নেই এত নোংরা কাজ জিনা ব্যবচা সাহাবি গুনা জিনা করেছেন নবীর দরবার এসে বলেছেন নবু আল্লাহ রাসুর আমাকে পবিত্র করুন কারণ গুণার ময়লা নিয়ে আমি মরতে চাই না কখন আমার মৃত্যু এসে যায় সেটাও তো আমি জানি না সঙ্গে সঙ্গে নবী দরবার এসে দরণা দিলেন আল্লাহর নবী বারংবার আসাতে সাহাবায়ক নামকে বলেছেন আমার সাহাবিরা ইসলামী আইন অনুযায়ী কোনো বিবাহিত পুরুষ অথবা কোনো বিবাহিতা মহিলা যদি ব্যবিচার করে দিনা করে তখন তাকে পাথর মেরে উড়িয়ে দিতে হয় আর অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা যদি ব্যবিচারে লিপ্ত হয় ইসলামী আইন মতে সাজা হচ্ছে একশো তো ডোর তাকে দিতে হয় মাঝ আসলামী ছিল বিবাহিত ইসলামী আইন মতে তাকে ফাথর মেরে উড়িয়ে দিতে হবে সঙ্গে সার মসজিদে নববীর সামনে নবীর নির্দেশ মতে মা আসলামী রানুর গায়ে বৃষ্টির ন্যায় ফাথর নিক্ষেপ করা শুরু করেছেন সাহাবায়ক রাম তাকে শেষ করে ফেলবে ফাথরের আঘাতে উনার দেহে দেহ থেকে এক ফোটা রক্ত একজন সাহাবির গায়ে এসে পড়েছে সাহাবি ছি বলেছে ছি নাচ শুরু করেছে আল্লাহর নবী তা শুনেছে আল্লাহ বলছেন আমার সাহাবিরা ছি বলছো তুমি আমার সাহাবিব তোমরা দেখছো মা জাসলামী মসজিদে নবরীর সামনে দাঁড়ানো আমি দেখতেছি মা জাসলামী জান্নাতের ভিতরে দোয়া দড়ি করতেছে আমার সাহাবিরা তোমরা মাজা আসলামির জিনার কথা জানো তার তোবার কথা জানো না এই মাজা আসলামী জিনা করে এমন ফাঁকা ফুক্ত ভাবে তোবা করেছেন তার তোবাকে যদি মদিনাবাসীর উপর বাদ করে দেওয়া হয় তাহলে মদিনার সকলের নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তা আমাদের গুণা আর সাহবাহিকের গুণা সমান না জীবনে কত গুণা আমরা করতেছি চোখের জানা হাতের জানা মুখের জানা ফায়ের জানা সরাসরি জেনায় আমরা লিপ্ত হচ্ছি কিন্তু কখনো আমরা বলেছি কারো কাছে গিয়ে যে হুজুর আমি জেনা করেছি আমাকে পবিত্র করুন সাহাবাই গ্রামের গুণা ওরাও গুনেগার হচ্ছে টুটাফাটা জীবন দশায় ওরা গুণাদার মানুষ হিসাবে তবে ওদের গুণার আমাদের গুণা কিনা সমান না অনেক ব্যাস করাই তাই বলি সব সাহাবাই গ্রামের মর্যাদা আবার সমান এই কথাটাও বলি না আমরা जानने मासूम मर्जादारितर डिफरेंस आलकर रसुल सब नबीन मर्जादा समान ना समान नबीन मर्जादा मुसाल इसलम नबीन मर्जादा की समान ना बस कम आनेकम तो मासूम अम्बियत मर्जादा मर्जदार भितर बस कम डिफरेंस आ সুতরাং মাত্র সাহাবায়িকরাম ওদের মর্যাদাও সমান এ কথা আমরা বলি না ওদের মর্যাদার ভিতরেও কি অনেক বেশ সব সাহাবিক মর্যাদার দিক্রি সমান না আমি একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা আর স্পষ্টভাবে বুঝবেন কারণ উদাহরণ দিলে কথার তাড়াতাড়ি বুঝে আছে আগের যুগে যারা স্কুল বোর্ডে পরীক্ষা দিত থেকে বিশ বছর আগে মেট্রিকে যারা পরীক্ষা দিত ওখানে নিয়ম ছিল এক হাজার মার্কের পরীক্ষা বর্তমানের নিয়ম চ আপনি সকলেই জানেন অনেক আগের নিয়মের কথা বলছি আমি যারা পরীক্ষা দিত শতকরা ষাট আর হাজারে যদি ছয়শো নাম্বার পাইত ফার্স্ট ডিভিশন কথা আমার শতকরা কত ষাট হাজারে ছয়শো পাইলে ফার্স্ট শতকরা পাঁচচল্লিশ আর হাজারে সাতশো পঞ্চাশ পাইলে সেকেন্ড ডিভিশন শতকরা ৩৩ আর হাজারে তিনশো তিরিশ পাইলে থার্ড ডিভিশন তিনশো তিরিশের পরে যারা নাম্বার ফাইত ওদেরকে বলা হয়তো ফেল ওরা ফেল করেছে কেউ এক নাম্বারে ফেল করত কেউ দুই নাম্বারে ফেল কেউ আরো মানে একাধিক অধিক নাম্বারে ফেল শতকরা যদি ষাটের উপরে পাঁচষট্টি পর্যন্ত ফাইত তখন বলতো লয়ার ফার্স্ট ডিভিশন মানে নর্মাল ফার্স্ট ডিভিশন এভাবে পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত যদি যাইতো বলা হতো সে হায়ার ফার্স্ট ডিভিশন উর্ধের ফার্স্ট ডিভিশন অথবা হায়ার এডুকেশন এভাবে সাতাত্তর নাম্বার যদি কোনো মানুষ ফাইত পাঁচাত্তর থেকে উপরে সত্তরা হাজার যদি সাতশো পঞ্চাশ ফাইত বলা হচ্ছে স্টার মার্ক পেয়েছে স্টার মার্ক রেজাল্ট আউট হওয়ার পরে এতে নাম্বার সাথে তারকা চিহ্ন দেওয়া থাকত তারকা চিহ্ন ইঙ্গিত হল স্টারমার্ক এভাবে স্টার মার্ক আবার দুই প্রকার স্টার মার্ক এ স্টার মার্ক বি যদি আশি পর্যন্ত হয়তো করে বলতো স্টার মার্ক এ আশির পর স্টার মার্ক বি আর কোন বিষয় যদি শত করে নাম্বার হয়তো তখন বলতো সে লেটার মার্ক পেয়েছে লেটার মার্ক এক বিষয় লেটার মার্ক দুই বিষয় লেটার মার্ক তিন বিষয় আসি ফেলে তিন বিষয় লেটার মার্ক কেউ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পেয়েও দুই এক বিষয় লেটার মার্ক পাওয়াটা স্বাভাবিক ছিল সে থার্ড ডিভিশনে পাশ করেছে কিন্তু এক বিষয় লেটার মার্ক সবার উপরে জনের নাম পত্রিকা আসতো ওরা স্ট্যান্ড করেছে স্ট্যান্ড এদের বাপের নাম না আরে তাদের নাম বাপের নাম স্কুলের নাম সহ পত্রিকায় আসত হেডলাইন দশজনের নাম আবার এই দশজনের ভিতরে বিভাগীয় পাস্ট একদম বিভাগীয় কেউ বাণিজ্য বিভাগে ফাস্ট কেউ সাহিত্য বিভাগে ফাস আপনার কেউ গণিত বিভাগে ফাস্ট এখন বুঝেন হুজুরফ সাল আলহি আসাল্লাম থেকে নিয়ে কে আমত পর্যন্ত जत लोकता मुसलमान हिसे दाबी कर सत्तर बाग जहान नामी कयाग कथा बोलना ना क्या कय जानती जा निज के निजे की दाबी कर मुसलमान जा निज के निजे मुसलमान दाबी कर बहत्तर बाग जान नामी और एक बाघ जानती সাহাবাই তার জিজ্ঞেস করলো ইয়া রসুলাল্লাহ মুসলমান হয়েও বাহাত্তরবাগ জাহান্নামে যাবে আর একবার জাননাতে দেখে মনে হয় ওরা কারা যারা জান্নাতে যাবে বললেন মানা সাহাবি যে মতে আমি এবং আমার সাহাবারা আছে যে মতে আমি এবং আমার সাহাবারা আছে ওরাই যাবে জান্নাতে আর বাকি বাহাত্তর বাগ যদিও তারা মুসলমান মুখে দাঁড়িয়ে থাকবে টুপি থাকবে নামাজ করবে হজ করবে ও তারা যাবে কোথায় তাহলে এখন বলেন যে মতে আমি এবং আমার সাহবার আছে ওরাই যাবে জাননাতে তাহলে যারা সাহবাইক্রামের সমালোচনা করে এরা কি মা আনা আলাই ও আসাবির ভিতরে আছে নাকি না বাইরে গেছে এরা আমার ভাইরা সমস্ত সাহাবাইক্রাম ফার্স্ট ডিভিশন কত আগেরটা স্মরণ আছে তো সমস্ত সাহাবাহিক রাম কি ফার্স্ট ডিভিশন ামের পরের তবগা তাড়িন আইন মায় মুস্তাহিদিন এরা হচ্ছে সেকেন্ড ডিভিশন আর আম সাধারণ ইমানদার এরা হচ্ছে থার্ড ডিভিশন আইন মায় মুস্তাহিদিন যদিও ওরা সেকেন্ড ডিভিশন কিন্তু এরা প্রত্যেকেই ফেকার বিষয়ে লেটার মার্কের অধিকারী প্রত্যেকে ফেকার বিষয় লেটার মার্কের অধিকারী আইন মায়ের মুস্তাহিদিনে কে করদান এজেতে হাত রমত হক বরু জাদুহানি বুধ ইমাম উমতা নেতফা সোহে বসবুসা মোহাম্মদ রাজি শুধা সাফি ও ইদ্রি মালিক বাদ উপর দিন আহমদর আহমদ অম্বল কে বুধ উমর দেব রহে সাদ জান্নাতে বাদ সদরে বাদে বাদ। কসরেদিয়া দেবাদ মুস্তদিন ওরা সেকেন্ড ডিভিশন কিন্তু প্রত্যেকেই থাকার বিষয়ে লেটার মার্কের অধিকারী এই জন্য কেমন পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক মুসলমান এই চারজনকে ইনাম হিসেবে মেনে নিয়েছেন আর যারা এই চারজনকে ইমান ইনাম হিসেবে মানে না বুঝতে হবে এদের ইমানের ভিতরে কি গণ্ডগোলাতে এদের ইমানে ভিতরে কি আছে সমস্যা আছে ভাইর আমার অষ্টম অষ্টম হিজরিতে হিজরতের অষ্টম সালে মক্কা বিজয় হয়েছে মক্কা হিজরতের মক্কা বিজয়ের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওরা হচ্ছে হায়ার ফাজলিভিশন এরা কি হায়ার ফাজি মিশন মক্কা বিজয়ের পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এরা হচ্ছে লয়ার ফার্স্ট ডিভিশন সদ্য সদ্য সাহাব এক হোদাবিয়া নামক স্থানে যারা আল্লাহর নবীর হাতে বয়াক গ্রহণ করেছিলেন ওরা সকলেই ইস্টারমার্কের অধিকারী এ এদের ব্যাপারে তারকা ছিন্ন কি বদরে যে সমস্ত সাহাবায় রাম অংশগ্রহণ করেছিলেন এরা স্টারমার্ক বি এদের ব্যাপারে তারকা চিহ্ন এ মালুমা যে তিনশত তেরো জন সাহাবি বদরে অংশগ্রহণ করেছিল আল্লাহ রব্বুল আল ওদের ব্যাপারে ঘোষণা করলেন আজ থেকে তোমরা যে যা গুণা করতে পারো আমি রবুল আলামিন তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছি ইসলামের প্রথম যুদ্ধ তিনশো তো কত তেরোজন এক হাজারের মোকাবেলা করেছে এরা স্টারমার্ক বি মর্যাদায় ব্যস্ত বুঝেছি সাবাই গ্রামের কেউ হায়ার ফার্স্ট ডিভিশন কেউ লয়ার ফার্স্ট ডিভিশন কেউ স্টার মার্ক এ কেউ স্টারমার্ক বি সবার উপর আবার দশ জনের নাম পত্রিকায় শুকছে রহমান রাহাল কৌল আবু বকরিন ফিলজানুফিল জসমানুফিলজনা ফিলজান তলহাদ ফিলজনা জুবাই রু ফিল জব্দুর রহমান ফজান আল্লা জীবক দশায় আল্লাহর নবীর দশজন সাহাবি জান্মাতে যাব ওদেরকে জীবক দশায় ডিগ্ দিয়ে দিলেন তো এদের নাম সবাই উপর পত্রিকা আসছে এদের ভিতরে আবার জন বিভাগীয় ফাস আমার উম্মতরা তোমরা জেনে নাও আমার উম্মদের মধ্যে সব ছায় দয়ালু উম্মদ আবু বকর সিদ্ধি আবু বকর দয়ার বিভাগে ফাস ঠিক কিনা কম কি বিভাগে দয়ার বিভাগে বিভাগে ও ফাস হজরত উসমান বিচার বিভাগে বিভাগীয় পাশ বিচারের ব্যাপারে হজরত আলী সরমের ব্যাপারে বিভাগীয় পাশ আরে হজরত উসমান সরমের দিক দিয়ে বিভাগীয় পাস। আর হজরত আলী রাজি নদারে দিক দিয়ে বিভাগীয় পাশ দুনিয়া কিছা কদমে তেরা নাম রেগা সিদ্ধি কে নাম সেগা দুদালত নামা উমর তেরা নাম সেমা দু সজাতে তেরা নামা আলী তেরা নাম সে দুনিয় কি तेरा নাম উসমান তেরা নাম दुनिया দুনিয়া কি সিয়াস মে তেরা নামা একটা ঘটনা আপনাদেরকে বলছি আল্লাহর নবী যখন হিজরত করেছিলেন মক্কার কাতেরা বেষ্টিত করে রেখেছেন আল্লাহর নবী ধুলা ছিটিয়ে আল্লাহর অর্ডার বেরিয়ে গেলেন সকলেই তো ঘটনা আল্লাহ বেরিয়ে যাওয়ার সময় নিজের চাদর মুবারক গায়ের থেকে খুলে হজরত আলিকে নিজের ছিটি শোয়াইলেন নবীজির চাদুর গায়ে দিলে করে নবীজি বেরিয়ে গেলেন রাত দর পাড়দারি করেছেন কাপড়ের গোষ্ঠীরা সকাল বেলায় কারণ রাত্রে আক্রমণ করা এটা কোন বীরত্বের পরিচয় নয় এটা হচ্ছে কাপুর সোতার পরিচয় যারা বীর ওরা গুমন্ত অবস্থায় কোনো মানুষকে আক্রমণ করে না এটা বীরদের স্বভাব নয় যারা দোষ যারা কাপুরুষ ওরা কোন মানুষকে গুমের ভিতরে কি করে মসজিদের ভিতরে এরা আক্রমণ করে যারা পুরুষ তোমার যদি হ্যাডমটাকে মাঠে আসো হাট মোকাবেলা হবে তোমার সাথে সকালে আবু জাহাল ডুবেছে আল্লাহ নবীর রুমের ভিতরে দেখলো মা আসে আল্লাহ নবী তো ঘুমিয়ে দিচ্ছে নবী তো কি আসলে তো এখানে নাকি নবী গা আরে ছুরে চলে গেছে কোথায় চলে গেছে সরডাটা ছড়াইল দেখলো আর না সব মনে আলোই না আলি কি দিকে বলো তোমার নবী কই কারণ আমরা খোলে তো হতাম নবী তো বেরিয়ে চলে গেছেন আমরা হতে এমন বলতাম কিন্তু উনি কি বললেন উনি তো আর কি আশ্চর্য ব্যাপার রাতভর পাহারাদি করলে তোমরা আর আমি রাতভর ঘুমাইলাম নবী গে লোক ওই ফারাদারি করছো তোমরা তোমরা জানো না আমি বলবো তোমার তো মক্কার লোক জ্ঞানী বলে তুমি তো বোকা না তুমি তুমি আবু জাহাল তুমি কিসের আবার কিটা তো তুমি বুদ্ধির পরেছি আমি ঘুমাইছি নবী কোথায় তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আর ফারাদারি করলে তোমরা নবী কোথায় গেছি এটা জানার তো উচিত ছিল তা কিভাবে ঘুরে গেলে দিয়ে দিলেন কমন বিচ্ছদ তোমার সাহাবি হজরত আলী রাজি আল্লাহ হজরত শাহবাইক্রাম প্রত্যেকটি শাহবাই ক্রাম দিনের প্রত্যেক ব্যাপারে লেটার মার্কের অধিকার কথা বুঝতেছেন না প্রত্যেকটা সাহাবি দিনের প্রত্যেক ব্যাপারে কিসের অধিকারী বলে লেটার মার্কের অধিকারী আরে বড় মেয়েকে কথা বাদ দিলাম বড় মেয়েরও তো সবাই ছিল আলি উমর ওসমান আহ এতে কিন্তু সবাই ছিল একজন অপরিচিত সাহাবি হজরত খোজাইমা রাজি আল্লাহ খোজাইমা দেখছেন হয়তো অনেকে নামও শুনেন নাই খোজাইমা ইসলামী আদালতে কোনো ঘটনা সত্য হিসেবে প্রমাণিত হওয়ার জন্য দুই জন আদেল তথা ইনসেপদার পুরুষ অথবা একজন আদেল পুরুষ দুইজন আবেলা মহিলা সাক্ষী দিতে হয় কোন ঘটনা সত্য কি অসত্য এটা প্রমাণিত করার জন্য দুইজন ন্যায়পরায়ণ পুরুষ অথবা একজন পুরুষ দুইজন কি মহিলা যদি সাক্ষী দেয় তখন ওই ঘটনা প্রমাণিত হয় অথবা ভুল প্রমাণিত হয় আল্লাহর নবী একজন ইয়হুদি থেকে কিছু ঋণ নিলেন ধার নিলেন ধার সময় মতো ইহুদির ধার পরিশোধ করেছেন এরও কিছুদিন পরে ইহুদি এসে বলল হে মোহাম্মদ আমার ঋণ তুমি আমাদের টাকা নিয়েছো তোমাকে টাকা দিলাম না আমি কোথায় তুমি আমাকে টাকা দিয়েছো এর কি প্রমাণ আছে ইহুদি জাতি এমন নাডা জাতি এরাদি শুধু বর্তমানে মুসলমানের সাথে নাডামি করছি তা নয় পৃথিবীর সেরা মানব আল্লাহর নবীর সঙ্গে পর্যন্ত এটা নাড়ানি করছে ঠিক না বেটি এমন নাড়াদ তুমি যা আমাকে টাকা দিয়েছো প্রমাণ কি নবী তো এতটুকু যেহেতু নাই তাহলে আমার টাকা তাও আল্লাহর নবী তার টাকা দেবে প্রতিজ্ঞা করে ফেললেন কারণ তার সঙ্গে ঝগড়ায় লিখতে হবে এটা সম্ভ্রান্ত যারা ওদের জন্য এটা মানে না সাজে না দেখবেন যারা আপনার অসভ্য ধরনের রিক্সাওয়ালা সিএনজিওয়ালার লোক এক টাকা না নিয়ে মারামারি করে আর যারা সম্ভ্রান্ত পরিবারে এরা কিন্তু এই সমস্ত জিনিসের দাব দাঁড়ে না আর বন্ধু বান্ধবের লোকের বসে হাজার হাজার টাকা উড়ায় বন্ধুর বোনের বিবাহ এক লক্ষ টাকা গিফট করছে এখানে টাকার হিসাব করে না কিন্তু রিক্সাওয়ালার লোকে গিয়ে আডা নিয়ে আডানা নিয়ে কিলেগিলি করে এমন ভদ্রলোক আমাদের দেশে আছে না নাই বহুত আছে নবী চিন্তা করলো ঝগড়া লাভ নাই টাকা দিবে দিবে এমত অবস্থা হতো খোঁজাইমা আর দাঁড়িয়ে বলেছেন আমি সাক্ষী আপনি এই ঋণ পরিশোধ করছেন কথা বুঝতেছেন কিনে আমরা এ তো আমার সাক্ষী পাওয়া গেছে নবী বলে না খোজাইমা তোমার এই সাক্ষী আমি মানি না কারণ আমি যখন এই হুতিকে তার রিন পরিশোধ করেছি কখন আল্লাহ ছাড়াই আমার সামনে কোন মানুষ কি তোমার এই সাক্ষী আমি মানি না এই কথা শুনে হজরতাই বলতে পারি আপনি এইহুদির ঋণ পরিশোধ করেছেন নবী তঠাৎ জিব্রিল নাজিল হয়ে গেলে আর বলেছেনোদাইমা হাসবহু হুজুর আজকে থেকে একটা আইন করে দিলাম এই খোজাইবা নামুক সাবি যার ব্যাপারে সাক্ষী দিবে তার একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর কায়মোকা এই খোজাইমা যদি একাই কোনো বিষয় সাক্ষী দেয় ছেলে মেয়ে আদালতে সেটা গ্রান্টেড হয়ে যাবে সেটা নিশ্চিত হয়ে যাবে এখানে দুইজন আর নী আচ্ছা মেয়ানে আছে কে মা রং আংদের খবর আল্লাহর আশ্চর্য হয়ে গেল আর বলতেছে রে খোজাইমা আমি জানি তুমি দিয়েছ মিথ্যা সাক্ষী কিন্তু আল্লাহ তোমার ছবককে জিব্রালকে ফাটিয়ে তোমার সাক্ষীটাকে এত মূল্যায়ন কেন দিয়েছে আমি তো বুঝতে পারতেছি না হজরত খোজাইমা বলো হুজুর ব্যাপার আর কিছু না হুজুর জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই জীবনে দিন মন তার নৌকরি দেখি নাই কেরামান দেখি নাই জান্নার জাহান নাম দেখি নাই হাসর দেখি নাই। এত কিছু না দেখে যে মুখের বাণী শুনে এই সমস্ত কথাকে বিশ্বাস করতে পেরেছি আর ওই মুখ দিয়ে বলতেছেন দিন পরিশোধ করেছেন সুতরাং আমি খোদাইমা সাক্ষীটা দিদার সমস্যা কোথায় নবী বলছেন হ খোদাইমা তোমার এই আকিদের কারণেই তো নবী তোমার এই সাক্ষীকে আল্লাহ তোমার এই সাক্ষীকে এ পরিমান মূল্যায়ন করেছেন তো বলেছিলাম বড় ম্যাঘ কথা বাদ যে সমস্ত সাহাবিতে আমরা ওরাও তিনের ফতি বিষয়ে কি সকলে আসি মার্কের অধিকারী জোবায়াম রজিয়াল কৃষক মদিনার খেজুর বাগানে কাজ করতেছিলেন হঠাৎ তিনার কানা আওয়াজ আসলো আল্লাহর নবী করছেন সঙ্গে সঙ্গে হাতের থেকে হাতিয়ারগুলো ফেলে দিয়ে খেজুর বাগানে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত উছিয়ে দেওয়া করতেছেন ওগো আল্লাহ কিছু না কিছুক্ষণ আগে সংবাদ পেলাম আমাদের প্রিয় নবী নাকি দুনিয়ার থেকে চলে গেছে যে চোখ দিয়ে আমার সে প্রিয় নবীকে দেখতাম নবী যেহেতু আর দুনিয়াতে নাই এই চোখ দিয়ে কোনো মানুষকে আর দেখারও আমার প্রয়োজন নাই আমার এই চোখটা তুমি নিয়ে যাও ওগো আল্লাহ যে কান দিয়ে সে মহামানবের কথা শুনতাম সেই মহামানব তো দুনিয়ার থেকে চলে গেছে এ কান দিয়ে দুনিয়ার কোনো মানুষের কথা শোনার আর প্রয়োজন মনে করি না আমার এই কানেরও কোনো দরকার নাই ওই লোকটি মুস্তা জাহাবুদ্দাওয়ার ছিল সঙ্গে সঙ্গে আল্লাহাক তাকে অন্ধ এবং বদির বানিয়ে দিয়েছে সাহবাইকরাম নবীকে এভাবে ভালোবেসেছেন আল্লাহর নবীর প্রিয় লোক ছিল সাহবাইকরাম উন্মতের সর্বশ্রেষ্ঠ দরকার সাবাইকরাম সুতারাম যারা সাবাইকরামের সমোচনা করে এরা গুয়েতে নবীর সাথে গাদদারি করে এরা কোনোদিন খাদি মুসলমান হতে এদের ইমানে সমস্যা আছে বুঝতে হবে তাতুয়ানি হামনাশিনুজবে দরবে শামক তাতুয়নি গিবতে ইকুন খুব দরবে ছিদে জানাত দুশ্মনে ভাইকামার সাথে মহাব্বত রাখা এটা বদবক্ত হওয়ার আলামত আর নেগক্ত হওয়ার আলামত সাহাব একরামের সাথে শত্রুতা আমি রাখা এটা বদমক্ত হওয়ার আলামত সাহাব একরামের সাথে ভালোবাসা রাখা এটা জার যাওয়ার সাবি গাড়ি হাতে পাওয়ার নামান্তর আর সাহাবাইক্রামের বদনামী করা এটা যাহার নামে যাওয়ার পাওয়া কোথায় যেতে হবে সাহাবাইক্রামের বদনামী গেলে কোথায় যাইতে হবে আর নাম সারা কোনো গতি ভাই ও সময় শেষ আপনাদের আমি দেখতে সর্বশেষ একটা কথাই বলছি আমি এই কথাটা বলে আমার আলোচনা শেষ মুফতি শফি রহমতুল্লাহে আলাই কাসকুল একটি কিতাব লিখেছেন কাসকুল আমার কাছেও কিতাব দিয়ে আছে কাসকুল এই কিতাবের ভিতরে তিনি অত্যন্ত চমৎকার হৃদয় বিদারক একটি ঘটনা লিখেছেন একজন লোক শায়েখেবনুর রজব আল ইয়ামানি রহমতুল্লাহে আলাই প্রতি বছর তিনি মক্কা মদিনায় গিয়ে হস করতেন যে করতেন একবার তিনি মক্কায় হস শেষ করে মদিনায় গিয়ে নবীর রজাতার জেয়ারত করলেন আলোচনা বুঝতেছেন তো না অনেক কথা বলবেন না সমত শেষ আমি দেখতেছি এই কথাটাই শেষ আমার রজাতার জেয়ারত করে খুব উচ্ছাঙ্গের মানসম্পন্ন কিছু কবিতা আল্লাহর নবীর এসকির উপর পাঠ করেছেন পরে চিন্তা করলো হাইরে আল্লাহর নবীর দুইজন সঙ্গী রজার পাশে আছে না ভাই আছে কিনা নাই কে নাম কি আমাদের কুফল ফোড়া আমরা অনেকে হস্তে যাই শুধু আল্লাহ নবী সানাগা গা প্রশংসা করে চলে আসি ছিদ্র আরো দুইটা আছে না কথা যারা হস্ত দেখেন নাই নবী রজা নবীবারক একটা কি আছে আছে। দেখে কিছু করতে হয় এক আলাই নবীর ব্যাপারে কিছু কবিতা পড়ে চিন্তা করলো নবীর দুজন সাহাবি জীব তাদেরকে নবীর তিনার সঙ্গে রেখেছেন আর এতেকালের পরেও তিনার পাশে জায়গা দিয়েছেন নবীর প্রশংসা করলাম আরে দুজন সাবি সাইখাইনের প্রশংসা না করে চলে যাব এটা কেমন কথা এই জন্য আবু বকর এবং ওমরের ব্যাপারেও উচ্ছাঙ্গের কিছু কবিতা পাঠ করলেন কবিতা পাঠ করে মুনাজাদ করে যখন বেরিয়ে যাচ্ছিল যাওয়ার সময় এক বুড়ো লোক এসে বললো হুজুর আপনি হজরত আবকর ওমরের নামে যে এত সুন্দর কবিতা পাঠ করছেন এত উচ্ছাঙ্গের আরবি পাণ্ডিত্যপূর্ণ আরবি আমার অন্তরটা যেন বাদবাগ হয়ে গেল আমার কাছে খুব ভালো লেগেছে দয়া করে হুজুর আমার ঘরে একটু দাওয়াতটা গ্রহণ করুন আমার ঘরে কি সে দাওয়াত গ্রহণ করুন এক রহমতুল্লাহ চিন্তা করলো দাওয়াত গ্রহণ করা এটা নবী শূন্যত কাত শুন নথ কোন মুসলমানে যদি কাউকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা শূন্যত ওই কি বড় লোক না গরিব নিম্নশেরিনী না বৃত্তশালী এগুলো যাচাই করার দরকার নেই দাওয়াত কবুল করা কাজ শুন নবীন চলো ভাই ঠিক আছে তুমি যেহেতু আমাকে দাওয়াত করছো নিয়ে যাওয়ার পরে দেখলো এত সুন্দর বিলাসবহুল একটি বাড়ি চতুর ওয়াল দিয়ে বেষ্টিত উন্নত গেট দুইজন দারোয়ান গেটের দুই পাশে বসা রাইফেল হাতে যেহেতু মহদিনার বড় জমি দেয় লোক গেটের ভিতরে ওনাকে ঢুকাইয়ে ঘেট মারে দিলেন দারোয়ানটাকে বললো গেট বেরে দাও লক করে দেওয়ার পরে দারোয়ানকে উভয়জন দারওয়ানকে বলছে এই লোকটাকে ছাও জমি এই জমি কি কর ছোয়াও এবং দুই হাতের উপর ফাড়া দিয়ে বস আর এই বুড়ো লোক দরে গিয়ে দৌড় দড়িয়ে একটা ছুরি নিয়ে আসছে ছুরি বুঝতেছেন কিনা কি নিয়ে আসছে এটা ছুরি আসি ওনার বুকুর উপর বসছে দারোয়ান দুইজন তো দুই পায়ের উপর ফাঁড়া দিয়ে বসে এর আর এই লোকটা বুড়ো মানুষ বুকুর উপর বসছে কবাই আমার অপরাধ কি ক উপরের ওয়ার্ডার কি অর্ডার কর চলনানুদেশন কথাই গুলা কোন কথা নাই ক্রস ফায়ার সমস্যা কি উপরের ওয়ার্ডার উপর তো আল্লাহ না থাকতে কারোর যে মুসলমানদের দূরে হত্যা করো কোন অপরাধ কি তোমার অপরাধ কিছু না তুমি যে ওই আলিয়া আলোক করে এবং ওসমানের রজার পাশে প্রশংসা করেছ কবিতা পড়েছ তোমার এই জিতা থাকবে আর আমি থাকবো এটা হতেই কি যে জবান দিয়ে আবু বকর এবং উমরের প্রশংসা করেছ ওই জবান থাকবে আর আমি থাকবো এটা হতেই কি পারে না এই লোকটা ছিল শিয়া বলার লোকটা ছিল কি যারা শিয়া সম্প্রদায় আলো শূন্যতল জমাতে এরা কাফের এরা সাই খাই তথা আবুবর এবং ওসমানকে কাফের বলে সুতরাং যে এই মর্যাদার সাবিদেরকে কাফের বলে তারা কি এটা হল আলো শূন্যতল জমাতারা কিন্তু জিব্বাটাকে কেটে ফেলছে সদরে জিব্বাটাকে বের করে ছুরি দিয়ে কি কেটে ফেলে তার ডাইন হাতে জিব্বাটা তুল দিয়ে বলেছে যাও তার প্রশংসা করছো ঠিক করা দিতে কত বড় বেআ জিব্বা কাটছে তার জ্ঞান আর কি পরিমাণ আছে বুঝেন না আপনারা কোনো মতে গেট খুলে দেওয়া হয়েছে দৌড়িয়ে গিয়ে রজার পাশে গেল যাইয়া যতক্ষণ পর্যন্ত হুঁসছিল ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রজার পাশে দাঁড়া ঘটনাটা বলছি আর রসুল আপনার প্রশংসা করেছি আপনার দুঃসঙ্গীর প্রশংসা করেছি আমার জিদাটা কেটে ফেলেছে হঠাৎ ওই জায়গায় বেউিয়ে পড়ে গেছে হঠাৎ কিনার গু জ্ঞান হারিয়ে ফেলে গুম চলে আসে গুমের ভিতরে দেখলো হুজুরফাজু আলাহাম তার সামনে হাজির হয়ে গেল সঙ্গে ছিল হজরত করা এবং হজরতমর চেহারাটা ছিল অত্যন্ত মলিন মলিন অবস্থায় নবী তার পাশে হাজির আল্লাহর নবী তার হাতের থেকে জিব্বাটা নিয়ে হজরত আবু বকরকে দিয়ে বলেছেন আবু বকর এই লোকের জিব্বাটা তার স্থানে তুমি লাগিয়ে দাও লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটা পিঠ হয়ে গেল নবী কিছু আল্লাহ ওই জায়গায় মালিশ করে দিলেন ওই লোকটা বলে আমি যখন বুম থেকে জাগ্রত হই তখন দেখলাম মনে হয় যেন আমার জিব্বাতে কোনো আঘাতেই আসে না এবং আল্লাহর নবী থুতু মোবারক লাগিয়ে দেওয়ার বর গতে মুখ থেকে এমন সুকরান বের হওয়া শুরু হয়ে গেছে সাহেব রজ বি এমনই বলতেছে আমার জীবনে পুরা পৃথিবী সবর করেছি এত সুকরান আমি আর কো দাও পাই না চলি গেলেন এবছর সরবছর আবার হস করতে আসছে হস করতে আসি এভাবে আব্বকর আল্লাহ নবীর কিছু প্রশংসা করলেন আরো উচ্ছাঙ্গের আরবি দিয়ে আব্বকর আর ও প্রশংসা করলেন ভিতর ভিতর ভয় বলেন ভিতর ভিতরে কি গত বছর এরম প্রশংসা করি একবার বিপদে পড়লাম আজকে আবার কোন বিপদে পড়ে প্রশংসা করা শেষ বের হওয়ার সময় আরো একটা লোক আসছে আসি বলতেছি হুজু এত সুন্দর কবিতা আপনি পড়ছেন আব করা রোমরের নামে আমার মনে আছে আপনাকে একটু দাওয়াত করতে গত বছর ঘটনা তো স্মরণ আছে আরে গত বছর এরম একটা লোক দাওয়াত দিয়ে বিপদে পড়লাম তবে ওই লোক ছিল বড় মানুষ গত বছর আর এবারে যে দাওয়াত দিতে আসছে সে একবার একবারে জোয়ান যাবো কি যাবো না চিন্তা কিন্তু যাক আল্লাহর অলিদে ফেরেছেন হয় তবে মন হারা মনোবল হারা হয় না কখনো এটা আল্লাহর অলিদের কি মেয়ে মরে স্ত্রী মরে হয়। তবে কখনো মনবল হারা কি হয় না কখন এটা আল্লাহর দ্বারা নবীর তাদের স্বভাব চলো ঠিক আছে তুমি দাওয়াত দিচ্ছ দাওয়াত তো গ্রহণ করেন নবীর কি বলে না কেন নবীর নবীর একটা শূন্য চিন্তা করুক চলো আমার কফলে যা আছে তাই হবে আজকে দেখলো ঠিক গত বছর যে ওয়ালে বেষ্টিত যে উন্নত মানের গেট বিলাস বলে আজকে যুবক ওই বাড়িতে তিনি ঢুকতেছে মনে মনে ভয় মনে ভয় তারপরেও ঢুকলো দেখলো এক কামড়া নিয়ে বসাইছে উন্নতমানের মানের গালিচা মকডল উপরে এথির ব্যবস্থা উন্নতমানের খাবার রং বিরঙ্গের সরবর খাওয়া দাওয়ার পরে শুধু দোয়া করলেন যেহেতু তার করে খেতে যায় তারপরে দোয়া করা ভালো দোয়া করা কি আমরা তো খাইলে বদনামি করতেই যে বাইরে যাই কথা কেন না কিন্তু নবী শূন্য তেল কি ঘরে খায় দোয়া ফুটতে হয় কি ফুটতে হয় জীবনে পড়ছেন কিনা আল্লাহকেই ভালো যাবেন একটা লোক দাওয়াতিলে দোয়া ফুটতে হয় তিন মানা মানে খাওয়া দাওয়া শেষ এই যুবকটা হাত বললো হুজুর আপনি একজন বুজুর্গ মানুষ আমার বাড়িতে আসছেন আমার এত বিল বাড়ি একটু আমার বাড়িটা যদি চতুর পাশে একটু হেঁটে দেখতেন তাহলে আমার বাড়িটা আমার জীবনটা ধন্য হয়ে যেত হাত ধরে নিয়ে বিভিন্ন বাগান বাঙিচা বৈঠকখানা ইত্যাদি দেখাইল অনেক রুমগুলো দেখাইলো এক রুমের কাছে গিয়ে একটা ছাবি বের করছে হাত থেকে ছাবি বের করে রুমের দরজা খুলছে দরজা খুলার সাথে সাথেই দেখলো রুমের ভিতরে একটা বানর বসা আছে বানর এদেরকে দেখে কিসির মিশির কিসির মিশির শুরু করছে আর আল্লাহ রলিদের মন হয় অত্যন্ত উদার এরা মানুষের কষ্ট না কোন প্রাণী কষ্ট পাত এটাও কি তারা কি একটা বানর হাতে শিকল দয় শিকলির গেল বলছো তুমি এই বানরটাকে কেন শিকল ভেতরে কয়ুর এটা কোন বানর চিনেন তো আমি চিনবু কিভাবে আমি জানি এতটুকু বানর তুমি কোন বানর এটা আমি চিনি কিভাবে কজুর এটা তো বানর না এটা তো আমার আব্বা এটা তো আমার কি ওই যে লোকটাই গতবার আপনাকে তাওয়াত করে আপনার জীব কেটে দিয়েছে মানুষ আমার আব্বা বানর হয়ে গেছে এটা যদি মোদিনার মানুষের দায় পারে আমাদের ইজ্জত থাকবে না এই জন্য এ আমার আব্বা বানরটাকে রুমের ভিতরে ডুবে রাখি সকাল বিকেল টাইম মতো কিছু খাবার দিই আমরা ফ্যামিলির সকলে ছিলাম শিয়া আমার আব্বাও ছিল কট্ট একজন শিয়া এরা আউব করার ওমর কি কখনো দেখতে পার না আউব করে আমার ওমরের গালি করে আমাদের ফ্যামিলির সকলের বিশ্বাস আমার আব্বা আপনার সাথে বে করার কারণে আল্লাপা তাকে বানর বানিয়ে দিয়েছে এবং আপনার দিব্যা আগের অবস্থায় এসে গেছে এটা সাইখানের কারামত নবীর কারামত খুঁজে আমরা সঙ্গে সঙ্গে শিয়া ধর্ম এক করে আমরা ফাঁকা মুসলমান হয়ে গেছি খুঁজে আমাদের জন্য আবার একটু দোয়া করে বলতেছিলামের বদনামি করা এটা সিএমের সভা কার আমরা যারা সমালোচনা করি আমরা কি মুসলমান যদি মুসলমান হন তাহলে সাবাইক্রামের সমালোচনা এটা করা তো দূর কথা শুনতেও আমরা পারবো না ঠিক না বেটি এবং যারা এই সমস্ত সংস্কৃতির হবে এদেরকে আমরা বর্জন করতে হবে সাহা একর সত্যের মাপকাঠি এরা মেরিয়ার হক বদনামী করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে প্রত্যেকটা দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আজকে একবার আসল বাস্তবে মাফ করে দিন আমার পনেরোটা মিনিট আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যারা সুমজ নাই তারা সমস্ত